सफलतम समय चल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 আর আল্লাহরের ছায় রাসুল সাল্লু আসলাম এক প্রজন্মকে তৈরি করতে সক্ষম হয়েছেন যারা ইসলামের এই বিজয় মশাল পুরো বিশ্বে বহন করে নেয়ার যোগ্যতা রাখেন দুনিয়ার মুখে মুসলিমদের জীবন কিভাবে পরিচালিত হবে তার বাস্তব উদাহরণ মোদিরার ইসলামী রাষ্ট্রের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে আল্লাহর রসুল তার উপর আরোপিত গুরুদায়িত্ব সম্পন্ন করেছেন তার বিদায় নেয়ার সময়ও তাই ঘনিয়ে এসেছে अल्लाह आलहीसलम दुनिया चले जापारे बेसू आयात नाजिल करेंपनारे परकाल इपेक्षा श्रेय अपनार रब शीघ्र देवें खुशी हबें आत् आयात चार নিশ্চয় আপনার মৃত্যু হবে এবং তাদেরও মৃত্যু হবে অতপর তোমাদের রবের সামনে বাক বিতণ্ডা করবে সুরাজ তোমার আয়াত ত্রিশ এবং একত্রিশ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 তোমরা প্রত্যাবর্তিত হবে সুর আমা আয় চৌত্রিশ এবং পঁয়ত্রিশ ও মনে বলা গুরু শৈয়া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 ভূ ভূপৃষ্ঠে যা কিছু আছে সবকিছু যিনি আর রহমান আয়াত ২৬ এবং সাতাশ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 তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি ক্ষমাকারী সুরা আন্নাসার সুরা আন্নাসারে আল্লাহ আলহামের জীবন অবসানের ইঙ্গিত থাকার প্রসঙ্গে একটি কাহিনী আছে আবদুল্লাহ বিন আব্বাস রদেল আনহর ছিলেন একজন তরুণ সাহাবি কিন্তু তিনি বয়স্ক মোহাজির ও আনসারদের সাথে অমর আব্দুল খতাব রদুল্লা আনহুর দরবারে বসতেন এত কম বয়স্ক একজন সাহাবীর উপস্থিতিতে প্রবীণ মুহাজির এবং আনসাররা কিছুটা অস্বস্তিবোধ করতেন তারা একদিন বললেন এই যুবক আমাদের সাথে কেন বসছে অমর আদুল্লাহ আনহু প্রশ্নের জবাবটা একটু ঘুরিয়ে দিলেন বললেন আচ্ছা সুরা নাসার থেকে আপনারা কে কি বোঝেন সবাই নিজ নিজ ব্যাখ্যা দিল অমর আদুল্লাহ আনহু এরপর এ বেন আব্বাস রদুল্লাহ আহুকে জিজ্ঞেস করলেন তুমি এই সুরা থেকে কি বোঝো এবার আব্বাস বললেন আমি এই সুরা থেকে রসল্লা সাল্লু আলী আসলামের মৃত্যুর ব্যাপারে ইঙ্গিত পাই বললেন আর আমিও তাই বুঝি এর মাধ্যমে অমর আনহু উপস্থিত সাহাবিদের বুঝিয়ে দিলেন যে ইবেন আব্বাস রাদুর বয়স কম হতে পারে কিন্তু কোরআনের বিষয়ে তার জ্ঞান ও প্রজ্ঞার কারণে তিনি অমরের দরবারে অন্য প্রবীণ সাহাবিদের সাথে স্থান পেয়েছেন সাধারণত কোনো কাজ শেষ করার পর আল্লাহ জালার কাছে ইস্তিকফার করা হয় এই সুরায় আল্লাহ বলছেন যখন আল্লাহর দিনের বিজয় আসবে মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করবে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 কেননা এইবারের পর হয়তো আমি আর কখনো হজ করতে পারবো না আরও একটি হাদিসে আছে সহিপুখারিতে সেটি বর্ণনা করেছেন মা আয়েশারেদল আনহা তিনি বলেন একবার আমরা নবীজ সাল্লিউসলামের সব স্ত্রী একসাথে বসে আছি এমন সময় ফাতিমা পায়ে হেঁটে আসছিলেন আল্লাহর কসম তার হাঁটা যেন অবিকল রসল্ল্লা সাল্লু আলিউসলামের হাঁটার মতো ছিল মেয়েকে দেখে নবীজ সাল্লু আলিউসলাম স্বাগত জানালেন বললেন আমার মেয়ের আগমন শুভ হোক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 एरपर जो नबीजल्ला अल्लम उठे चले ग तक अभी फातिमा के जिज्ञेस करलम अच्छा उन्नी तुम्हें कने काने की फातिमा रसल्लाह आलहीसलमर गोपन कथा फाश करबना जख रसल्लाहु आलहीसलमर मृत्यु हल्की तुम्हारा दाबी चाहिए तुम्हें कि गोपन कथाटीना फातिमा हाँ एम्क प्रथमवार गोपने विलें जिब्रील आल्लम प्रति बचर एस पूर्ण कुरआन एक बार निकट पेश करतु ए बचर ताबार पेश करते धारणा करदायर समय चले सूतरा तुम आल्ला के भय चलो विपदे धैर्य धारण कर निश्चय तुम्हारे उत्तम अग्रगामी तक का थी जाजे देखे আর এরপর অস্থিরতা দেখে আমাকে দ্বিতীয়বার কানে কানে বললেন ফাতিমা তুমি কি এটা পছন্দ করো যে তুমি মোমিন নারীদের সর্দার হবে অথবা এই উম্মতের নারীদের সর্দার হবে তখন আমি হেসে দিলাম সেটাও তুমি দেখেছো সে বছর সফর মাসের ঘটনা রসল সালু আলি আসলাম একদিন মাঝরাতে আবু মুআই হেবা আনহুকে ডেকে বললেন আবু মুআ হেবা আমাকে বাকির অধিবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য আদেশ করা হয়েছে চলো আমার সাথে আবু মুআিবা ছিলেন আল্লা রসুল্সাল্লিউসলামের আজাদকৃত দাস আল বাকি হল মদিনা কবরস্থান যাকে আমরা এখন জান্নাতুল বাকি বলে থাকি সেখানে সমাহিত করা হয়েছে সেই সব সাহাবিদের যারা রসুল্লাহ সাল্লু আলিউসলামের সাথে কষ্ট করেছেন যুদ্ধ করেছেন ইসলামের জন্য জান দিয়েছেন গভীর রাত রসুল্লাহ সাল্লু আলিউ আসলাম বাকিতে গেলেন বললেন হে কবরবাসী তোমাদের প্রতি সালাম তোমরা যে অবস্থায় আছো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 তার উদ্বেগ ছিল উম্মাহকে ঘিরে ইবেন কাসির রহেমহল্লার ভাষায় দুনিয়া ছিল রসল্লাহ সাল্লু আলিউসলামের কাছে তুচ্ছ আর আল্লাহর কাছেও অতি তুচ্ছ এতটাই তুচ্ছ যে দুনিয়া ছেড়ে যাওয়ার সময় রসল সাল্লু আলিউসালাম কিছুই রেখে যাননি রসল সাল্লু আলিউস্লাম এই উম্মার জন্য জীবন ভর কষ্ট করেছেন আজকে সমগ্র আরব তার পদানত কিন্তু এই বিশাল অর্জন কোনো নিরাপদ ঝুঁকিহীন নির্সঞ্চার পথে হয়নি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 নিঃসন্দেহে আমরা রসুল্ল সালের কাছে মৃত্যুসজ্জা সায়িত আয়েশার দেন আনহা পাশে ছিলেন প্রচন্ড মাথা ব্যথায় কাতর হয়ে আয়েশা বলছিলেন ওহ ব্যথায় মারা যাচ্ছি রসুল্লাহ সাল্লু তখন রসিকতা করে বললেন যদি তাই হয় আমি তোমার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারব তোমার জন্য দোয়া করতে পারব। আইসারে দিল আনহা তার স্বভাবসুলভ অভিমানে ভঙ্গিতে বললেন হ্যাঁ আপনি তো সেটাই চান আমি মরে গেলে আপনি অন্য স্ত্রীদের কাছে যেতে পারবেন রসল সাল আলি ওয়সলাম তখন বললেন আমারই বরং বলা উচিত ব্যথায় মারা যাচ্ছে রসলুল্লাহ ছিল প্রচণ্ড জ্বর এক সাহাবি রসুল্লাহর মাথায় হাত রেখে বললেন ইয়া রসুল্লাহ আপনার তোর প্রচণ্ড জ্বর রসুল্লা সাল্ল আলহস্লাম তখন বললেন হ্যাঁ আমরা নবীরা অন্য যে কারো থেকে দ্বিগুণ কষ্ট ভোগ করে থাকি আল্লাহ আজ বেশি ভালোবাসেন তাই তাদের পরীক্ষাগুলো বেশ কঠিন কষ্টগুলো বেশি তীব্র আর পুরস্কার অন্যদের চাইতে বেশি শেষ দিনগুলো আল্লা রসুল্লাহ আলহাম কাটিয়েছিলেন স্ত্রী আয়েশার ঘরে অন্য স্ত্রীরা তাতে সাই দিয়েছিলেন কারণ রসুল্লাহ সাল্লু আলহিউসলাম তখন এতটাই অসুস্থ হয়ে পড়েন যে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 আর তিনি মসজিদে যেতে পারেন রসল সাল আলী আসসালামকে মসজিদে নিয়ে যাওয়া হল তার মাথা ছিল কালো কাপড়ে জড়ানো রসল সাল্লু আলিউসলাম একা হাঁটতে পারছিলেন না তার পা মাটিতে ঘষা খাচ্ছিল তাই অন্যের ওপর ভর করে তাকে মসজিদে যেতে হল রসুল্লাহ সাল্লু আলিউসলাম প্রথমেই আল্লাহ আসজোয়াজালের প্রশংসা করলেন এরপর ওহুদের শহীদদের কথা স্মরণ করলেন তাদের জন্য সালাদ পাঠ করলেন এবং মগফিরাতের দোয়া করলেন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 যাকে দুনিয়ার শান শকত অথবা আল্লাহর কাছে যা আছে এই দুইয়ের মাঝে যে কোনো একটিকে বেছে নেয়ার সুযোগ দেয়া হয়েছে আল্লাহর আল্লাহ রসুল্লা আলাইসলাম আসলে নিজের কথাই বলছিলেন কিন্তু কে এই বান্দা সেটা আবু বকর রদেলা আনহু ছাড়া আর কেউই বুঝতে পারল না আবু বকর রাদ আনহু কাঁদতে শুরু করলেন সাধারণ মানুষের কাছে মৃত্যুর ফেরেস্তা হঠাৎ করে আসে কিন্তু নবীদের কাছে যান কবজের আগে তাদের অনুমতি গ্রহণ করা হয়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 তোমরা মসজিদের খোলা দরজাগুলো দেখে তাকাও ওগুলো তোমরা বন্ধ করে দেবে শুধু আবু বকরের দরজা ছাড়া রসুল্লাহ সাল্লু আলিউলাম তার জীবনের শেষ প্রান্তে এসে সবার সামনে আবু বকর রদ আনহোর উচ্চ মর্যাদা এবং সম্মানিত অবস্থান সম্পর্কে সাক্ষ্য দিচ্ছেন খলিল হল বন্ধুত্বেরও উপরে একটি স্থান যা অন্তরকে ভালোবাসায় ভরিয়ে দেয় যদি দুনিয়াতে রসুল্লাহ সাল্লু আলিউসালাম কাউকে খলিদ হিসেবে বেছে নিতেন তাহলে সেই স্থানটি হতো আবু বকরুল্লাহ আনহুর কিন্তু যেহেতু রসুল্লাহ সাল্লু আলহিউ আল্লাহর খলিল তাই আবু বকরুল্লাহ আনহু হলেন তার দিনের ভাই বন্ধু এবং সবচেয়ে আপনজন মসজিদে নবাবের সাথে রসুল্লাহু আলি আসলামের ঘর ছাড়াও আরও কিছু সাহাবিদের ঘর লাগোয়া ছিল আর সেই ঘর দিয়ে সরাসরি মসজিদে নবাবিতে প্রবেশ করা যেত সেগুলো ছিল অনেকটা ব্যক্তিগত দরজার মতো রসুল্লাহ সাল্লু আলিউসালাম বলছেন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 শেষ পর্যন্ত বললেন আবু বকর যেন ইমামতির দায়িত্ব পালন করেন কিন্তু আয় সারদুল্লাহ আনহা চাচ্ছিলেন না যে তার বাবা আবু বকর রদ আনহো সালাতের নেতৃত্ব দিক তিনি বললেন ইয়া রসল আমার বাবা তো খুব নরম মনের মানুষ আমি ভয় পাচ্ছি উনি যদি আপনার স্থানে দাঁড়ান তাহলে হয়তো উনার পক্ষে ইমামতি করাই অসম্ভব হয়ে যাবে রসল্লাহ সাল্লু আলহিউসালাম আবারও বললেন আবু বকরকে বলো সালাতে ইমামতি করতে আয় সারদলা আনহা আবারও একই কথা বললেন এভাবে তিন তিনবার এরপর রসল সাল্লি ওসলাম বলেন তোমরা নারীরা হলে ইউসুফের নারীদের মতো আবু বাকরকে বলো সলাতে ইমামতি করতে ইউসুফের নারীর সাথে তুলনা দেবার কারণ হলো আল আজিজের স্ত্রী যখন অন্য নারীদের দাওয়া দিয়েছিল বাচ্চত মনে হবে সেটা স্রেফ নারীদের জন্য একটা আসর বা আড্ডার আয়োজন কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল সবাই যেন ইউসুফকে দেখতে পায় অর্থাৎ তার মুখের কথা ছিল এক আর মনের কথা ছিল আর এক যখন আল্লাহ রসুল্লাহ আলিয়াস্লাম আবুবকরকে ইমামতি করানোর আদেশ করেছেন তখন আয়সারদুল্লাহ আনহা কারণ হিসেবে দেখিয়েছিলেন তার বাবা খুব নরম মনের মানুষ তাই তিনি ইমামতি করতে গিয়ে হয়তো আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন কাজেই তিনি ইমামতি না করাই ভালো তবে আসল কারণ সেটা ছিল না আসল কারণ কী ছিল সেটা আয়সারদ আনহা পরবর্তীতে নিজেই বলেছেন আমি চাইনি আমার বাবা সালাত পর তার কারণ হলো। মানুষ হয়তো আল্লাহ রসুল সাল্লা আলি আসলামের স্থানে দাঁড়ানোর জন্য তাকে অপছন্দ করতে পারে আল্লাহ রসুল্লের স্থানে অন্য কাউকে দেখতে উম্মাহ অভ্যস্ত নয় কিন্তু আল্লাহ রসুল সাল্লাহু আলহাম আপপকরকেই ইমামতের জন্য নির্ধারিত করে দিয়ে গেছেন আইসারদ আনাহা বলেন যখন রসল সাল্লু আলহিম অসুস্থ বোধ করতেন তখন মোয়াবি জাতাইন অর্থাৎ সুরা নাস সুরা ফালাক পরে নিজের হাতে ফু দিয়ে শরীরে মুছে নিতেন কিন্তু এবার রসুল্লাহ সাল্লু আলিউসালাম এতটাই অসুস্থ হয়ে পড়লেন যে নিজের হাতে সেটা করতে পারছিলেন না তাই আয়সাদাল আনহা সুরাগুলো পড়ে রসুল্লাহ সাল্লু আলিউসলামের হাতে ফু দিতেন এবং তার হাত দিয়েই তার শরীর মুছে দিতেন কেন রসুল্লাহ সাল্লু আলি আসলামের হাত আয়সাল আনহার হাত থেকে বেশি বরকতময় ওসামা আবেন জাইদ রাজ আহুর সেনাবাহিনী অবস্থান করছিল মোদিনার বাইরে জুরফে রসুল্লাহ সাল্লু আলিউসালাম খুব অসুস্থ হয়ে পড়লে ওসামা এবেন জাইদ রাদুল্লাহ আনহু তাকে দেখতে মোদিনায় আসলেন রসুলুল্লাহ সাল্লু আলিউসলাম তখন এতটাই অসুস্থ যে কথা বলার শক্তিটুকু পর্যন্ত ছিল না ওসামা এবেন জাইদ রাদুল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লু আলি আসসালাম তার হাত উঠিয়ে আমার দিকে ইঙ্গিত করলেন আমি বুঝতে পারলাম রসুল্লাহ সাল্লি আসসালাম আমার জন্য দোয়া করছেন কী যন্ত্রণা আর কষ্টের মাঝেও রসল্লাহ সাল্লু আলহিউ আসলাম ওসমা এবেন সাইদ রাদ আনহুর জন্য দোয়া করেছিলেন এতে বোঝা যায় ওসামার জন্য রসল সাল্লাহ আলহ আসলামের ভালোবাসা কতটা প্রবল ছিল মৃত্যুর দুদিন আগে রসল সাল্লু আলিহ আসলাম কিছুটা সুস্থবোধ করছিলেন তিনি মসজিদে যেতে চাইলেন জনের কাঁধে ভর করে মসজিদে প্রবেশ করলেন সে সময় সালাতে ইমামতি করাচ্ছিলেন আবু বকর রদেল্লাহ আনহু রসুল্লা সাল্লু আলিয়াস্লামকে দেখতে পেয়ে আবু বকর পেছনে সরে আসতে চাইলেন কিন্তু রসুল্লাহ সাল্লু আলিয়াস্লাম তাকে ইঙ্গিত করে বোঝালেন তিনি সেখানেই যেন থাকেন এরপর রসুল্লাহ সাল্লু আলি আসলাম আবু বকর রদুল্লাহ আনহুর পাশে গিয়ে বসলেন আবু বকর রদুল্লাহ আনহু তখন সালাতে রসুল্লাহ সাল্লু আলি আসলামের অনুসরণ করলেন আর বাকিরা আবু বকরের অনুসরণ করে সালাত আদায় করলেন দিনটা ছিল সোমবার আল্লা রসুল্লাহ আলী আসলাম সেদিন আমাদের ছেড়ে চলে যান কেমন ছিল সেই দিন ফজরের ওক্তে আবু বকর রাজ আহ মুসলিমদের সালাদ পড়াচ্ছেন রসুল্লা সাল্লু আলী আসসালাম তার ঘরের পর্দা সরিয়ে মসজিদের ভেতরে তাকালেন তিনি চোখ ভরে তার উম্মাহকে দেখছিলেন তার উম্মাহ সারিবদ্ধভাবে সালাদ আদায় করছে তাহিদের যে বীজ তিনি রোপণ করেছিলেন সেই চারা আজ সুবিশাল বৃক্ষে পরিণত হয়েছে তার দাওয়াহ সফল তার মিশন সম্পূর্ণ মুসলিমরা আজ নিজেরাই জামাতবদ্ধ হয়ে সালাদ আদায় করছে রসল সাল্ল আলহামের মন এক অপার আনন্দে কানায় কানায় পূর্ণ হয়ে গেল তিনি মুচকে হাসলেন রসল্ল সাল্লু আলহামের হাসি মুখ দেখে সাহাবিরাও খুশিতে আত্মহারা হয়ে উঠলেন আনন্দের আতিশর তাদের সালাদ ভেঙে যাওয়ার উপক্রম আনাসবের মালিকরা দিল্ল আনহর বর্ণনায় আল্লাহ রসুল সাল্লু আলি ওসলামের মুখ সেদিন যেন কোরআনের পাতার মতো ঝলমল করছিল অন্য বর্ণনা এসেছে তার চেহারা দেখে মনে হচ্ছিল যেন এক ফালে চাঁদ আবুবকর রদিল আনহু রসুল্লাহ সাল্লাহ আলিউসলকে ইমামতিতে দাঁড়ানোর সুযোগ করে দিয়ে পেছনে ফিরে আসছিলেন কিন্তু রসলুল্লাহ সাল্লু আলিউসলাম ইশারায় জানিয়ে দিলেন তারা যেন নিজেরাই সালাত আদায় করে নেন এরপর রসল্লা সাল্লু আলিউসালাম পর্দা ফেলে আবার ভেতরে চলে গেলেন রসুল্লা সাল্লু আলিউসালাম তার উম্মার সব শেষ যে দৃশ্যটি দেখে গেছেন তা হচ্ছে সালাদের জামাত এই দৃশ্য দেখেই রসল্লা সাল্লু আলহিউ আসলামের মন আনন্দে ভরে উঠেছিল নিশ্চয়ই তাহিদের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সালাদ রসুল্লাহকে দাঁড়াতে দেখে সাহাবিরা ভাবলেন রসুলুল্লাহ সাল্লু আলহ আসলামের শারীরিক অবস্থার হয়তো উন্নতি হয়েছে তাই আবু বকর রদুল্লা আনহু অনুমতি নিয়ে তার দ্বিতীয় স্ত্রীর সাথে দেখা করতে আসুনহে চলে গেলেন সেটা ছিল মদিনার কিছু দূরে সোমবারের ফজর সালা ছিল রসুল্লাহ সাল্লু আলহি আসলামের শেষ সালাহ আয়স রদুল্লা আনহার ভাই আব্দুর রহমান রদুল্লাহ আনহ তাদের ঘরে এলেন তার হাতে একটা মিসওয়াক ছিল রসুল্লাহ সাল্লু আলহাম সেই মিসওয়াকের দিকে তাকিয়ে রইলেন মুখে কিছু বলাও তখন কষ্টকর আয়েশারদুল্লাহ আনহা তার চাহনি দেখেই বুঝতে পারলেন রসুল্লা সাল্লু আলী আসলাম মিসওয়াকটি ব্যবহার করতে চাইছেন তিনি জিজ্ঞেস করলেন আপনি কি এটা চান রসুল্লাহ সাল্লু আলী ওয়াস্লাম ইঙ্গিতে বললেন হ্যাঁ চাই আয়সা রদুল্লাহ আনহা তখন মিসওয়াকটি তার ভাইয়ের কাছ থেকে নিয়ে এর অন্য পাশ নরম করে রসুল্লাহ সাল্লু আলি আসলামের দিকে এগিয়ে দিলেন আয়সা রাদিল্লা আনহা বলেন তিনি এমনভাবে মিসওয়াক করছিলেন যে দেখে মনে হচ্ছিল যেন তিনি একদম সুস্থ জীবনের একদম শেষ প্রান্তে এসেও রসল সাল্লু আলিউসালাম মিসওয়াক ব্যবহারের সুন্না ত্যাগ করেননি রসল্লা সাল্লু আলিউ আসলামের কষ্ট যন্ত্রণা বাড়তে থাকে তার কষ্ট দেখে ফাতিমা বলে উঠলেন বাবার কতই না কষ্ট হচ্ছে সেই কষ্টের মুহুর্তেও তিনি মেয়ের কথার উত্তর দিলেন বললেন আজকে দিনের পর তোমার বাবার আর কোনো কষ্ট নেই মা মৃত্যুর মুহূর্তে আল্লাহ রসুল্সাল্লু আলহাম শুয়েছিলেন আয়সার দল আনহার কোলে মাথা রেখে পানির পাত্রে হাত ভিজিয়ে বারবার নিজের মুখ মুছে বলছিলেন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই নিশ্চয়ই মৃত্যু বড়ই কঠিন রসুল্ল সাল্লু আলহিউসালাম ছিলেন সমগ্র মানবজাতির সেরা সৃষ্টি তাকেও মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হয়েছিল শেষ সময়ে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 একেবারে শেষ মুহূর্তে আল্লাহ তার সাল্লু উপরে তুলে বলছিলেন ভারী হয়ে এল রসুল্লাহ সাল্ল আলি আসলাম ইন্তেকার করলেন চলে গেলেন তার সর্বোচ্চ সঙ্গী আল্লাহ সুহান আলার কাছে জীবনের শেষ মুহুর্তেও উচ্চারণ করছিলেন তার জীবনভর চেয়ে যাওয়ার ইচ্ছার কথা ওয়ারহাকেরি বীর রফিকা আয়লা আমাকে সর্বোচ্চ সঙ্গীর সাথে সাক্ষাৎ করিয়ে দিন মুসলিম উম্মার জীবনের সবচেয়ে বড় দুর্যোগ ছিল রসুল্লা সাল্ল আলিহাস্লামের মৃত্যু মুসলিম উম্মা হারালো তাদের সবচেয়ে আপন জনকে মাথার উপর ছায়া হয়ে থাকা নেতাকে বাবার মতো বুকের মাঝে আগলে রাখা মানুষটাকে ভয়ে কষ্টে বিপদে দন্দে সবাই যার কাছে ছুটে যেত যার কাছে সবাই নির্বিঘ্নে সব সমস্যা কথা বলতে পারত যিনি ছিলেন সবার আশ্রয় সেই মানুষটা আজ চলে গেলেন উম্মার জীবনে সবচেয়ে বড় ফিতনা সেই দিন সবচেয়ে অন্ধকার আর বিষাদ মাখা একটা দিন সাহবেরা এই খবরটা মেনে নিতে পারলেন না সবাই খুব বড়সড় একটা ধাক্কা খেলেন কারো মাথার কাজ করছে না কেউ স্তব্ধ হয়ে গেছে কেউ নির্বাক হয়ে বসে পড়েছে উঠে দাঁড়িয়ে কথা বলার শক্তিটুকু যেন আর নেই কেউ কেউ তো রীতিমতো অবিশ্বাস করলেন অমর আব্দুল খত আনহ কোনোভাবেই মানতে পারলেন না যে রাসুল্লা সাল্ল আলী ওয়াসালাম তাদের ছেড়ে চলে গেছেন মসজিদের দিকে ছুটে গেলেন ওমারের পিছু পিছু সবাই মসজিদের দিকে ছুটল চারদিক হাহাকার হৃদয়গুলো ক্ষতবিক্ষত আজমদিনার বাতাস ভারী হয়ে আছে কান্নায় রসুল্লা সাল্লু আলি ওয়াসলামের মৃত্যুর সংবাদ মেনে নেয়া সাহাবিদের জন্য কতটা কঠিন ছিল সেটা আমরা কখনোই অনুভব করতে পারবো না কারণ রসুল্লাহ সাল্লু আলি আসলামের প্রতি আমাদের সেই পরিমাণ ভালোবাসাই নেই সাহাবিরা রসুল্লা সাল্লু আলি ওয়াসলামের সাথে বছরের পর বছর থেকেছেন রসুল্লাহসাল্লু আলি আলসালাম ছিলেন তাদের সব সবকিছু তাদের নেতা তাদের পরামর্শদাতা তাদের শিক্ষক তাদের সুখ দুঃখের বন্ধু তাদের রসুল অমর রদুল্লাহ বলে উঠলেন না না আল্লাহর কসম রসুল্লা সাল্ল আলী ওয়াসালাম মারা যাননি তিনি তার রবের সাথে সাক্ষাৎ করতে গেছেন মুসা আলাইসাল্লাম যেমন তার রবের সাথে সাক্ষাৎ করতে ৪০ দিনের জন্য তার সম্প্রদায়কে রেখে চলে গিয়েছিলেন এরপর আবার ফিরে এসেছেন আল্লাহ রসুলও তেমনি ফিরে আসবেন অবশ্যই আসবেন আল্লাহর কসম করে বলছি। আর ফিরে এসে তিনি তাদের হাত পা কেটে ফেলবেন যারা বলছে তিনি মারা গেছেন অমারবাদুল্লাহ আনহো ভাবতেই পারছেন না রসুল্লাহ সাল্ল আলি আসলাম আর নেই তিনি ভাবছেন সব মুনাফিককে হত্যা করার আগে রসুল্লাহ সাল্লু আলি আসলাম মারা যেতেই পারেন না তরবারি কোষমুক্ত করে অবুঝের মতো অমরব্দুল্লাহ আনহু হুমকি দিয়ে বললেন যে এ কথা বলবে যে রসুল্লাহ সাল্লু আলি আসলাম মারা গেছে আমি তার মাথা এই তরবারে দিয়ে আলাদা করে দেব যে উমার জীবনের প্রতিটা ক্ষেত্রে অসম্ভব দৃঢ়তা দেখিয়েছেন শক্তি সাহস আর বীরত্বের পরিচয় দিয়ে যাকে সবাই চেনে যাকে দেখে শয়তানো ভয়ে অন্য পথ সেই উমার আজ মুশরে পড়লেন এমন কি হবার কথা ছিল হ্যাঁ সাহাবিরাও মানুষ রক্ত মাংসের জলজ্জ্যান্ত মানুষ যাদের শরীরে লাল রক্ত আছে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 আল্লাহ রসুল্সাল্লু আলহিউ আসলামের সবচেয়ে কাছের মানুষ আল্লাহ রসল্লের বন্ধু ভাই সাহাবি আবু বকর রাজ আনহু নবুয়তের প্রথম থেকে যে মানুষটা পায়ে পায়ে রসুল্লা সাল্লু আলিউ আসলামের সাথে লেগেছিলেন সেই আবু বকর আল্লাহ রসল্লের সমস্ত সন্না সমস্ত শিক্ষা যিনি বুক পেতে গ্রহণ করেছেন সেই আবু বকর আল্লাহ রসল্লের দাওয়াতের সবচেয়ে উত্তম দৃষ্টান্ত আবু বকর রাজ আনহু সবচেয়ে কাছের মানুষটিকে হারিয়েও তিনি ইমানি শক্তিতে নিজেকে সামনে নিলেন সমুদ্রে ঝড় উঠলে যেভাবে শক্ত হাতে জাহাজের হাল ধরতে হয় তেমনি করেই পুরো উম্মার হাল ধরলেন তিনি রসুল্লাহ সাল্ল আলিউসালামের ইন্তেকালের সময় আবুব কর রাদিল্লাহ আনহু ছিলেন মদিনার বাইরে আস্তুন হে খবর পেয়ে তিনি সোজা আয়েশ রাদিল্লাহ আনহার ঘরে প্রবেশ করলেন সেখানে রসুল্লসল্লাহ আলিউলামের শরীর কাপড় দিয়ে ঢাকা ছিল রসুল্লসল্লাহ আলী আসলামের মুখ অনাবৃত করে আবু বকর রদুল্লাহ আহু কেঁদে উঠলেন রসুল্লাহ সাল আলী আসলামকে চুমো দিলেন আর বললেন আপনি জীবিত অবস্থায়ও পবিত্র ছিলেন মৃত্যুর পরও আপনি পবিত্র আল্লাহর কসম আল্লাহ আপনাকে দ্বিতীয়বার মৃত্যুবরণ করাবেন না যে মৃত্যু আপনার জন্য নির্ধারিত ছিল তার সম্পন্ন হয়ে গেছে এরপর আবু বকর রদুলিল্লাহ আনহো আয়সা রাদুল্লাহ আনহার ঘর থেকে বেরিয়ে মসজিদে গেলেন সেখানে অমর রাদিল্লাহ আনহু তখনও চিৎকার করছিলেন অমারকে থামি আবু বকর রাদিল্লাহ আনহু বললেন বস অমার বস অমর রাদিল্লাহ আনহু আবু বকর রাদিল্লাহ আনহুর কথায় কোনো ভ্রুক্ষেপ করলেন না আবু বকর রাদিল্লাহ আনহু আবারও বললেন অমার বস বলছি বস তবু অমর রাদিল্লাহ আনহু থামলেন না আসলে অমর রাদিল্লাহ আনহু মানসিকভাবে এতটাই বিধ্বস্ত ছিলেন যে কিছু বুঝে উঠতে পারছিলেন না আবু অকর রদেলাহ আনহু অমরকে উপেক্ষা করেই সামনে এগিয়ে গেলেন লোকেরা অমর রাদিল আনহুকে ছেড়ে তখন আবু বকর রদিল আনহুর কাছে ভিড় জমালো। তখন আবু বকর রদিল্লাহ আনহুর সেই দিনের কথাগুলো উম্মাহ এত বছর পরেও স্মরণ করে তিনি বলেছিলেন যে মোহাম্মদ সাল্লু আলিউসালামের ইবাদত করে সে জেনে রাখুক মোহাম্মদ সাল্লু আলি আসসালাম মারা গেছে इबादत करत से जेने रख अल्लाह चिरंजीबी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 সুর আলহ ইমরান আয়াত একশো চুয়াল্লিশ কথাগুলো শুনে অমর রাদেল্লাহ আনহু বসে পড়লেন তিনি আর দাঁড়িয়ে থাকতে পারছিলেন না তার ভাষায় আমি বুঝতে পারলাম আল্লা রসুসাল্লু আলহু আসাল্লাম আসলেই আর নেই এমন নয় যে অমর কোরআনের এই আয়াত জানতেন না কিন্তু অদ্ভুত শূন্যতার সেই মুহূর্তে আবাবকর রাদেল্লাহ আনহর মুখে আল্লাহতালার এই আয়াত যেন ছাঁকনে দিয়ে সবার মাঝে সম্বিত ফিরে আনল আল্লাহ রসল্লের মৃত্যু সংবাদে ওমর রদুল্লাহ আনহু ছিলেন দিশেহারা ওসমান রদিল্লা আনহু হয়ে যান নির্বাক আলী রদিল্লাহ আনহু সবার থেকে লুকিয়ে কোথাও যেন চলে গিয়েছিলেন কিন্তু আবু বকর রদুল্লাহ আনহু সুরা আলী ইমরানের এই আয়াতটির অর্থ জানতেন যে মুসলিমরা আল্লাহর জন্য বাঁচে ব্যক্তি মোহাম্মদ সাল্ল্লাহু আলহিহ আসালামের জন্য নয় মুহাম্মদ সাল্লু আলহিউ আসাল্লাম হলেন আল্লাহ রসুল তার মৃত্যু হতে পারে কিন্তু তার আনিত দিন চলবে কেয়ামত পর্যন্ত সেদিন মদিনায়ক কত হাফেজ ছিলেন কত আলেম ছিলেন কিন্তু কেউই এই আয়াতকে কাজে লাগাতে পারলেন না সঠিক সময়ে সঠিক কাজ করেছিলেন মাত্র একজন আল্লাহ রসুল্লাহ আলী আসলামের ছায়া যার মধ্যে সবচেয়ে বেশি সেই আবু বকর রদিল্লাহ আনহু ইমাম কর্তব্য মন্তব্য করেন সাহসিকতার মানে যদি হয় বিপদ আর কষ্টকর পরিস্থিতিতে দৃঢ় আর অবিচল থাকা তবে আবু বকর রদিল্লা আনহুর সাহসিকতার সবচেয়ে বড় প্রমাণ হল কোরআনের এই আয়াত এবং এই ঘটনা কেন না কেননা রসুলুল্লাহ সাল্লাহ আলিউসলামের মৃত্যুর চাইতে বড় ফিতনা উম্মার জীবনে আর ছিল না চারদিকে যখন বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার উপক্রম তখন যিনি হাল ধরেছিলেন তিনি হলেন আবু বকর রাদিল্লা আনহু আবু বকর রাদুলিল্লাহ আনহো আল্লাহ রসুল সাল্লু আলী আসলামের শিক্ষা সবটা আমল করেছিলেন আর এজন্যই তিনি হচ্ছেন নবী রসুলদের পর সর্বশ্রেষ্ঠ মানব রসল্লা সাল্লিউসলামের পরিবারের সদস্যরা তার গোসল ও দাফনের দায়িত্ব পালন করেন এই কাজে নিয়োজিত ছিলেন আল আব্বাস এ বিন আবদুল মোত্তালিব আলী বিন আবি তালিব আল ফাজ বিন আব্বাস কুসাম এ আব্বাস উসামা বিন জাইয়েদ এবং রসল্লা সাল্ল আলী আসসালামের আজাদকৃত দাস শুকরান আনসারি সাহাবি আউসেবিন খাউলি রাজ আনহু আলীকে বলেন আল্লাহর কসম এবং রসলার উপর আমাদের হকের দোহাই দিয়ে বলছি আমাকে ভেতরে আসতে দিন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 এরপর ঘরের এক পাশ থেকে একটা আওয়াজ এল রসুল্লর গায়ের কাপড় থাকা অবস্থাতেই তাকে গোসল দাও কেউ জানে না এই কথা কে বলেছিল তাই তারা রসলর জামার উপর দিয়েই পানি ঢালে এবং তাদের হাত না দিয়ে জামার ওপর দিয়ে তার শরীর ঘষে দেয় গোসল শেষে রসুল্লাহ সাল্ল আলি আসলামের শরীরে তিন টুকরো কাপড় জড়ানো হল রসুল্লাহ সাল্লু আলি ওয়াসলামের জানাজার সালাত এক জামাতে আদায় করা হয়নি আইসা আদিল্ল আনহার ঘরে যতটুকু জায়গা হতো ততটুকু মানুষ আসত জানালা সালাত আদায় করে চলে যেত এক দলের সালাত আদায় শেষ হলে আরেক দল এভাবে সালাদ আদায় করা হল প্রথমে পুরুষেরা তারপর নারীরা তারপর শিশুরা আর সব শেষে দাসরা রসল্লা সাল্ল আলি আসলামের সালাতে কোনো ইমাম ছিল না প্রত্যেকে আলাদাভাবে সালাদ আদায় করে रसल सल्लाह आलिस्सलमे सर छो आयशा रदेल्लाह आनार घरेम सल्ला रदेल्लाह आना बोन रसल्लाह आलहीसलमर स्त्री खूब काचिल् तख तुकू शान्तना छोड़ना रसल्लाह अलहीसलमर मृतदेहटा देखते कंतु बुधवार गभर राते जो कबर मटी खरार शब्द पेलम तक हरा कान्न भेगे पड़ी चित्कार कर उठी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 গলার কাছের আওয়াজগুলো যেন সব দলা পাকিয়ে গেল কান্নায় ভেঙে পড়লেন বিলাল আজান শেষ করতে পারলেন না বিলাল রদেল আহ ছিলেন আল্লা রসুলের মো আজ মৃত্যুর পর তিনি আর কারো জন্য আজান দেননি আয়েশা রাদ লোয়ানহার ঘরে খনন করা হল রসল কবর নবীরা যে স্থানে মৃত্যুবরণ করেন সেখানেই তাদের কবর দেয়া হয় এটাই নবীদের সূন্য আয়সা রাদুল্লাহ আনহা একটি স্বপ্নে দেখেছিলেন তিনটি চাঁদ তার কোলে পতিত হয়েছে আবু বকর রাদিল্লা আনহু এই স্বপ্নের ব্যাখ্যা বলেছিলেন যদি তোমার স্বপ্ন সত্যি হয় তাহলে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ তিন ব্যক্তির কবর তোমার ঘরে হবে যখন রসুল্লা সাল্ল আলি ওয়াস্লাম দাফনের সময় এলো তখন আব্বু বকর রদুল্লাহ আনহু বললেন তোমার চাঁদগুলোর মধ্যে এটা হলো সর্বশ্রেষ্ঠ চাঁদ রসুল্লা সাল্লু আলিউসলামের মৃতদেহ কবরস্থ করার সময় এলো এই কাজটিও করলেন রসুল্লাহ সাল্লু আলিউসলামের পরিবারের লোকজন কবর নেমেছিলেন আলী ফাদল আব্বাস কুসাম এ বিন আব্বাস আর শুকরান। একটি বর্ণনা অনুযায়ী রসুলুল্লাহ সাল্লু আলিউস্লামকে কবরস্থ করার সময় মগিরা এ বিন শোহবা ইচ্ছে করে তার আংটি কবরের মধ্যে ফেলে দেন এবং সবাইকে বলেন দাঁড়ান দাঁড়ান আমার আংটিটা নিয়ে নি এই বাহানায় তিনি রসুল্লা সাল্ল আলিহাস্লামের কবরে নামেন যেন তিনি রসুল্লা সাল্ল আলিহাস্লামকে স্পর্শ করা সর্বশেষ ব্যক্তিটি হতে পারেন এরপর তিনি উঠে আসেন দাফন কাজ শেষ করে সবাই এক একে ফিরে এলো। তখন ফাতিমা রাজিল্লা আনহা আনাসেবেন মালিক রাদুল্লাহ আনহুকে বললেন আনাস তোমরা কীভাবে পারলে আল্লাহ রসুলসাল্লু আলহামের শরীরের ওপর মাটি নিক্ষেপ করতে আসলে রসুল্লাহ সাল্লু আলি আসলামের মৃত্যু তার গোসল তার দাফন সবই তাদের জন্য খুবই কষ্টদায়ক ছিল সেজন্য রসুল্ল সাল্ল আলী আসলাম বলেছেন যখনই তোমাদের উপর কোনো বিপদ আসবে তখন আমার মৃত্যুর কথা স্মরণ করবে কারণ একজন মুসলিমের উপর সবচেয়ে বড় যে বিপদ আসতে পারে সেটা ইতোমধ্যেই ঘটে গেছে আর তা হলো আল্লাহ রসুলসাল্লু আলি আসলামের জীবন অবসান আর কোনো মুসিবতি এর সাথে তুলনা করার মতো নয় আনাসেবের মালিকরা দিল্লো আহ ছিলেন আল্লাহ রসুলের ঘরে বড় হওয়া সাহাবি তিনি বলেন আমার জীবনের সবচেয়ে বিশেষ দিন দুইটা একটা হচ্ছে সবচেয়ে আনন্দের আর একটা সবচেয়ে কষ্টের আনন্দের দিনটি হলো রসলুল্লা সাল্ল আলিউসালাম মতিনায় আসার দিন সেদিন সব কিছু ছিল আলোকিত আর সবচেয়ে কষ্টের দিন হলো রসুল্লা সাল্ল আলিউসালামের মৃত্যুর দিন সেদিন সব কিছু যেন আধারে ছেয়ে গেল রসুল্লা সাল্লু আলিউসলামকে কবর দেওয়ার পর যখন আমরা হাত থেকে ধুলো ছাড়ছিলাম তখন থেকে মনে হতে লাগলো আমাদের অন্তরগুলো আর আগের মতো নেই রসুল্লা সাল্ল আলিউ আসলামের সাথে থাকা সাহাবিদের জন্য একটা অন্যরকম অনুভূতি যখন তিনি চলে গেলেন তখন মনে হচ্ছিল যেন সব কিছু বদলে গেছে একদিন আবু বকর রদেল আনহো এবং উমার রদুল্লাহ আনহো উম্মে আইমান রদেল আনহার সাথে দেখা করতে চান উম্মে আয়মান রদেল আনহা ते देखे कादुरू करें तीन क्यों कादेमान रदल्ला आना बल्ला रसुल्लाह अलहीसलम एक दिन ना एक दिन चले जाए कादी कारण कख व्वी नाजिल है तरा शुदू रसल्लाह आलहीसलम अभाबोध करें नये रसुल्लाह सल्लाहु आलिस्लम मध्यमेज व्वी पेतर अभाव अनुभव कर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 আল্লাহ রসুল সাল্লাহ আলী আসলাম যেখানে শেষ করেছেন সাহাবিরা সেখান থেকে এক নতুন যুগের সূচনা করেছেন সে যুগ গৌরবের সে যুগ সমীহ জাগানিয়া রসুল্লাহ সাল্লু আলী আসলামের চলে যাবার অল্প কবছরে মাথায় পৃথিবীর তৎকালীন দুই পরাশক্তি রসুল্লাহ সাল্লাহ আলি আসলামের অনুসারী সাহাবিদের ভয়ে থরথর করে কাঁপতে শুরু করেছে সে আরেক ইতিহাস আপাতত এতটুকুই প্রিয় শ্রোতা আমরা আল্লাহ আজতওয়াজালের কাছে কৃতজ্ঞ কারণ তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটির সম্পূর্ণ জীবনই শুরু থেকে শেষ করার জন্য আমাদের তৌফিক দিয়েছেন আমরা আল্লাহ সোভায় তাল্লার কাছে দোয়া করি যেন তিনি আমাদের তাদের মাঝে অন্তর্ভুক্ত করেন যারা সত্যি রসুলুল্লাহ সাল্লাহ আলি উয়সালামকে ভালোবাসে আল্লাহ আজত আওয়াজাল যেন আমাদের তাদের মাঝে অন্তর্ভুক্ত করেন যারা রসুল্লাহ সাল্লু আলিউসালামের সুন্না অনুসরণ করে তার দেখানো পথ আঁকড়ে ধরে এবং নিচেদের জীবনে তা বাস্তবায়ন করে আল্লাহ আজাল যেন আমাদের তাদের মাঝে অন্তর্ভুক্ত করেন যারা রসুল্লাহ সাল্লু আলিউসলামের সাথে কেয়ামতের দিন মিলিত হবেন এবং তার হাতে হাউজে কাউসারের পানি পান করবেন আল্লাহ আজ তো আওয়াজাল যেন আমাদের তাদের মাঝে অন্তর্ভুক্ত করেন যারা রসুল্লাহ সাল্লু আলিউ আসলামের সাথে জান্নাতে প্রবেশ করার তৌফিক প্রাপ্ত হবে বৃহস্রোতা রসুলুল্লাহ সাল্লু আলিউসালামের সিরা নিছক সাহিত্যিক রস আস্বাদনের জন্য নয় মজা পাওয়া বা উপভোগের জন্য উম্মার আলিমরা সিরাহ লেখেননি এই সিরাহ নিজেকে বদলে দেবার জন্য নিজেকে রসুল্লাহ সাল্লাহ আলিউসলামের আদলে গড়ে তোলার জন্য রসুল্লাহ সাল্লু আলিউসলাম যেভাবে এই উম্মাহকে ভালোবাসতেন উম্মাহকে নিয়ে চিন্তিত থাকতেন আমরাও সেভাবে উম্মাহকে ভালোবাসব রসুলুল্লাহ সাল্লু আলিউসলাম আমাদের কাছে ইসলাম পৌঁছে দেওয়ার জন্য সারাটা জীবন অতিবাহিত করেছেন পৃথিবীর সুখ শান্তি আর সম্পদ তিনি ত্যাগ করেছেন শুধুমাত্র এই দিন ইসলামকে আমার আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য সেজন্য আমাদের উচিত অন্তর থেকে রসুলুল্লা সাল্লাহ আলিউ আসলামের প্রতি সব সময় কৃতজ্ঞ থাকা যে মানুষ আল্লাহর বান্দার প্রতি কৃতজ্ঞ হয় না সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ হতে পারে না আর পৃথিবীতে আমরা রসুল্লাহ সাল্লাহ আলিউ আসলামের কাছে সবচেয়ে বেশি ঋণী আল্লাহর দিন ইসলাম সম্পর্কে যা কিছু জানি তার সবটাই তো তার কাছ থেকে জানি এই ঋণ আমরা কখনো পরিশোধ করতে পারব না তবে ন্যূনতম আমরা যেই কাজটা করতে পারি তা হল রসল সাল আলি আসলামের অবদান স্বীকার করা তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা জীবনের প্রতিটা ক্ষেত্রে অনুসরণ করা তার প্রতি সলাাত ও সালাম পেশ করা তার আনিত দিনকে মানুষের কাছে পৌঁছে দেয়া আর তার মর্যাদা রক্ষার জন্য নিজের জান দিয়ে দেয়া রস মিডিয়ার অন্যান্য সম্পর্কে জানতে ভিজিট করুন ডাব্লু ডবল রেইন ড্রবস মিডিয়া ডট অর্গ অথবা ফেসবুক পেজ ডাব্লু ডব্লু ডব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ রেইন ড্রবস মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডাব্লু ডাব্লিউ ডাব্লু ইউটিউব ডট কম স্ল্যাশ 2